আপনাদের তরফ থেকে কিছু মূল্যবান সংক্ষিপ্তাড়াইয়া প্রশ্ন করুন কেউ উঠা উঠি করবেন না আমরা একসাথে ইনশাল যাই হোক আমি প্রশ্নের উত্তরটি বলছি যে ভাই প্রশ্নটি করেছেন যে মৃত্যু আগে পরে হতে পারে কিনা আসলে মৃত্যু যার যখন হবে সেখানে একদম আল্লাহ রবীন্দ্র করে রেখেছেন কেউ কখনো একদিনে যাক মৃত্যু বরণ করে আল্লাহ রবাহ আলমিন যখনই আল্লাহ রব আল জন্মুল কুল্লু নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গাতেই সে মরবে যদি তার মরণ লেখা থাকে ঢাকা গিয়ে মরা তাহলে সে অবশ্যই ঢাকা যাবে না গেলে না যাই হোক জেহাদে গেলেই যে মরবে এমনটি না অনেক সাহাবিরা রয়েছেন যারা যুদ্ধ করতে করতে জেহাদের মজায় যুদ্ধ করতে যাতে বৃদ্ধ হয়ে গেছেন অথচ তারা শাহাদত বরণ করেনি যেমন হজরত খালেদিন কথা বলি তিনি জীবনে দেড়শোটি যুদ্ধ অংশগ্রহণ করেছেন শাহাদা পানি করার জন্য অথচ তিনি সে যুদ্ধ যুদ্ধ করার পরেও তিনি শাহাদত বরণ করেনি বা জেহাদের মৃত্যুবরণ করেনি অথচ তাই তিনি তার মৃত্যুকালে ঘরে যখন শুয়ে শুয়ে মৃত্যুবরণ করছেন আশ্বস্ক বলছেন হায় জেহাদের আশায় এই সাহায্যের আশায় আমি কোনো দিন এমন ছিল না যে অংশগ্রহণ করছি তার এমনই অবস্থা মুসলিম জাতির অধঃন এমন এমন অতল তলে চলিয়ে গিয়েছে যে আজকে হক কথা বলা যায় না আজকে যে কথা কোরআনে রয়েছে সে কথা আপনি বলতে পারবেন না धान बाते समस्याोक जतु बाधा होक ना क्यों हाँ इनशाला जेहदे का इनशाल्ला तोमत अवलम्बन अवश्य करते আমরা সেই সমস্ত খেয়াল করে আমরাও কিছুটা অবলম্বন করে কিছুটা আমরা হেকমত এইভাবে অবলম্বন করছি এই জন্য আমাদের কিছু আছে যাই হোক কোথায় অফিস কোথায় কি এগুলো আপনি জানবেন তবে স্তর বিন্যাসের মাধ্যমে আস্তে আস্তে আগে জানবেন তো আমির সাহেবের কথা অনেকে প্রশ্ন করেন আজকে যিনি আপনাদের সামনে আলোচনা করলেন ইসলামের মতো তোমাদেরকে নিয়ে দেওয়া আসলে যখন আমাদের উত্থান আল্লাহর মেহরবানি সে আল্লাহর রহমতে চারিদিকে যখন সারা পাচ্ছি চারিদিকে আল্লাহ যখন সহি যারা সহির আকাঙ্ক্ষায় যারা ছুটাছুটি করছে যারা আমাদের দাওয়াত পাচ্ছে তারা সঙ্গে সঙ্গে আমাদের দাওয়াত গ্রহণ করছে যে কোনো দল করুক না কেন যখন দেখছে যে আমি যেকোনো দল করি না কেন যখন দেখছি যে আমি তুই সংগঠন করছি লেওয়া আল্লাহ সন্তুষ্টি করবে জান্ন যাওয়ার জন্য তাই না যখন দেখছে কোরআন হাদিস করে দেখছেন না তো এই পথ তো জানা যাওয়ার পথে পৌঁছেনি এটা থেকে অন্য তখন এই সমস্ত ভাইরা যখন যাওয়ার কবুল করছেন বিভিন্ন ইসলামী দল থেকে তখন তারা তাদের মাথা কিছুটা আহ গরম হওয়ার মতোই তারা আমাদের বিরুদ্ধে অনেক এলোকথার এই কথা বলে থাকে তারই একটি কথা আজকে যে ভাই বলেছেন সে একটা কথা হতে পারে সেই এপ্রিল ফুলের ঘটনা কোন সম্পর্ক নাই এভাবে অনেকে তারা দিয়ে আমরা কোরআন হাদিসকে পাঠিয়েও মনে করে সে কোরআন হাদিসের সই হলে আমরা ইনশাল্লাহ চলতে থাকবো ইনশাল্লাহ আর কার প্রশ্ন এখন প্রশ্নটা অত্যন্ত জটিল প্রশ্ন আমরা পুরান আদিষ্ট যেটা বুঝতে পারলাম আজকের আলোচনায় যে বুঝতে পারলাম তা আমার মনে হয় যদি সেই ভাই এই প্রশ্ন এই আলোচনা যদি সেটাকে এই প্রশ্নের সাথে মিলান তাহলে প্রশ্নের উত্তর পাওয়া যাবেন আমাদের উচিত হবে যে ইমান আনা তাই না আর যেভাবে ইমান আনলে ইমান যেভাবে পন্থ হবে সেভাবে ইমান আনতে হবে আপনি যদি আজকে দেহাদের আসেন আপনার ভরণ পোষণের অভাব হবে না আল্লাহ দিবে আল্লাহ এই গাছের ব্যবস্থা করে গেছেন যেমন রাসুলের হাদিস সোনাল্লা রাহালাম বলেছেন বোখারি সব হাদিসটা এসেছে বুয়েস তো বাই আমাকে কিয়ামতের পুরো মুহূর্তের পর্যার জন্য অর্থনৈতিক সংকটের মধ্যে ছিলেন কিন্তু পরবর্তীতে যখন তারা জেহাদের কাজ জোরদার করে চালালেন তখন তারা তাদের অর্থনৈতিক স্বচ্ছতা লাভ করলো ওই আল্লাহ তার গণিমত ব্যবস্থা করে দিলেন বল্লমের নিচে ছায়া দেওয়া আসলে এই যে কাপের মুশ্রিকের যে এই যে দুনিয়াতে তারা সুখ শান্তি এগুলো তাদের ভক্ষণের কোনো অধিকার নেই আমাদের অথচ তারা খাচ্ছে আমাদের উচিত হয় তাদের গরদান কেটে নিয়ে তাদের সারাদিন এটা কামাই করেছে আমরা খাওয়া সাহাবিরা তাই করেছে সারাদিন তলোয়ার ধার করেছে সেই তলোয়ার দিয়ে তাদের যা কামাই করে নিয়ে আবার তাদের কি করেছে যে তারা হ্যাঁ জিজিয়ার মাধ্যমে এমনইভাবে তাদেরকে করেছে যা তোমরা থাকো কাফের হয়ে থাকো কিন্তু জিজ্ঞে দাও উদাহরণস্বরূপ একশো টাকা কামাই করলে আশি টাকা আমাদের দিয়ে দাও আর বিশ টাকায় কোনো কষ্ট করে থাকো এই সমস্ত ব্যবস্থা করে দিয়েছে আমরা সেই পথে যদি আসি অবশ্যই আল্লাহর আলমিন আমাদেরকে সম্মানিত করবেন আমরা অন্যান্য চাকরি বাকরি বিভিন্ন পেশা তারপরে এই যে জমি আবাদ ইত্যাদি এগুলো আমরা খালি আমরা হ্যাঁ মত মতো কিছুটা বলা যায় ছেড়ে যাচ্ছি আসলে যদি আমরা জেহাদের পথে আসি তাহলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন সর্বদিক থেকে আমাদেরকে সম্মানিত করবেন ইনশাআল্লাহ